আবু হুরাই রাহর আল্লাহন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মহামহিম আল্লাহ তালা প্রতিরাতে রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন কে আছে এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আছে এমন যে আমার নিকট চাইবে আমি তাকে তা দিব কে আছে এমন আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব।